পৃথিবীকে বিচরণ সহজ করে দিয়েছেন জালুল বানিয়েছেন যে বাহনজন্তু অনুগত মালিকের ইশারায় চলে সেই জন্তুকে বলা হয় ধানু অর্থাৎ পৃথিবীটাকে আল্লাহ বিচরণ সহজ অনুগত বানিয়ে দিয়েছে অতএব এর ঘাড়ে চরে তোমরা বিচরণ কর পৃথিবীর ঘরে আরোহণ করে তোমরা কি করো বিচরণ ও কুলুমির রেজিহি আল্লাহর রিজিক বক্ষণ করো ইলে হিন তোমাদেরকে আর কাছে আবার কোনটার মধ্যে পৃথিবীরা তোমাদের জন্য কি বানিয়েছেন সহজ অনুগত বাহনযন্তু এখন এর ঘাড়ের চরে তোমরা কি করতে থাকো সুটতে থাক আর আল্লাহ রিজিক বক্ষন করো দেখেন আয়াতের ধারাবাহিকতায় আল্লাহ তালা বলেছেন এর ঘরে চরে তোমরা সুট আর রিজিক খাও রিজিক আল্লাহ তালা পৃথিবীর মধ্যে কি করছেন সরিয়ে ছিটিয়ে দিয়েছেন ইচ্ছা করল আল্লাহ তালা আকাশ থেকে কি করতে পারতেন সমানে বৃষ্টির মতো বর্ষণ করতে পারতেন একসাথে স্তূপ দিয়ে দিতেন যেখান থেকে না। আল্লা তালা পৃথিবীর কি করছেন সরিয়ে দিয়েছেন রিজিক তো আল্লাহ জমিনে দেন আমাদের কামাইয়ের দ্বারা হয় সিস্টেম করেছেন আল্লাহ এটা যে সরিয়ে দিলাম মেহনত করে কামাই করে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে এটা কি করো তোমরা যে যে পরিমাণ ছুটবে সে সেই পরিমাণ রিজিক এটা তো আল্লাহ তালার একটা সিস্টেম আসলে দেন তোকে ফসল তোমরা উৎপাদন করো না ফসল আমি দিই ফসলের উৎপাদন এটা কি কৃষকের হাতে কৃষক কি করে জমিন চাষ করে জমিনটাকে খাদ সার দিয়ে উর্বর করে বীজ বোপন করে আগাছা পরিষ্কার করে এর মধ্যে সেচ দেয় পরিচর্যা পর্যন্ত কিন্তু এটাকে গাছকে দানাকে ফেরে অঙ্কর উদ্গমন করা গাছ হওয়া তারপরে এটা বড় হওয়া শক্তিশালী হওয়া তার ফসল হওয়া ফল হওয়া এইগুলো নির্ভর করে কিসের উপর আল্লা নির্দেশ সব চেষ্টা করা হলো কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন না এই ধরনের রূপ দিয়ে কোনো কীট পতঙ্গ দিয়ে কৃষকের হাতে কিছু আসবে এই ফসল এর জন্য চেষ্টা করা চাষবাস করা এটা তোমাদের কাজ কিন্তু ফসল উৎপাদন করা ফসল দেওয়া এটা কাজ আল্লাহর কাজ তোমরা চেষ্টা করলে আমি সেই ফল কি করি সাধারণভাবে দিয়ে থাকি এটাও দিতে আমি বাধ্য নই বাধ্য বাধ্যমভ তোমাদের পানি যদি শুকিয়ে যায় আমার ইয়াতি কুম্ভিমা ইমাইন তোমাদের জন্য প্রবাহমান পানি কে নিয়ে আসবে জমিনের মধ্যে ফসল হয় কীভাবে গাছে ফল ধরে কীভাবে আল্লাহালা জমিনের একটা স্তরে পানিকে ধরে রেখেছেন সেই পানিটা জমিনের গাছে ঘাসে এটা কি করে শুষে নেয় শুষে তারপরে সেটা থেকে কি হয় ফল হয় ফসলটা এখন যদি পানি কোথাও গভীরে চলে যায় গাছের শিকড়ের নাগালের আরো নিচে চলে যায় ঘাস যদি সেটি সেগুলোকে না পায় টিউব বসালে পানি আসে সেই স্তরে পানি কে রেখে দিয়েছেন কে সেখান থেকে যদি পানি উদাহ করে নেব শুকিয়ে যায় যেমন বিভিন্ন শহরে পানির স্তর কি হয়ে নিচে চলে গেছে যদি নিচে নিয়ে যান কে নিয়ে আসবে ছিল ক্ষমতা এই আয়াত যখন পাঠ করা হচ্ছিল তখন জিজ্ঞাসা বলা হয়েছে আল্লাহ যদি পানি গভীরে নিয়ে যান এই পানি কে নিয়ে আসবে অনেক বলে যে কোঠার এই সমস্ত সেচ যন্ত্র খুদাই যন্ত্র এগুলো কি করবে নিয়ে আসবে আমরা খুদাই করে গভীরে চলে যাব সেখান থেকে কি করব নলকূপ দিয়ে পানি উঠিয়ে ফেলবো আদাহা বাবা ও আই পরে বেদবের নগক চোখের পানি শুকিয়ে গেছে নিয়ে আয় যন্ত্র দিয়ে এবার কি কর পানি নিয়ে আল্লা কত বড় সব সময় শিক্ষা থাকতেছে না কুদরতের নিদর্শন আল্লাহ কুদরতের নিদর্শন এই ব্যবস্থা এই ব্যাবস্থাপনা দিয়ে রেখেছেন কিছু জন্য তোমরা চেষ্টা করে কষ্ট করে এর থেকে কি করি সংগ্রহ কর এই জন্য যেই পরিমাণে দেখেন আল্লাহ চরে তোমরা বিচরণ করো জমিনের ঘরে চরে তোমরা কি করুমির আর তার রিজিক কি করো বক্ষণ করো এই কবিয়ত সলা আর আল্লাহর নিয়ামত আল্লাহর অনুগ্রহ এইগুলো খোঁজ করো তালাশ করো এ নিয়ামত পেতে হলে বসে থাকবে না ছড়িয়ে পড়বে আল্লাহর রিজিক লাভের জন্য ঘরে বসে থাকবে না জমিনের ঘাড়ে ছুটতে থাকবে যে যে পরিমাণ ছুটবে সে সেই পরিমাণ আল্লাহর ফদল এবং রিজিকের অধিকার হবে বসে থাকার মধ্যেই হলো কি জমাট বেদে বসে থাকার মধ্যেই হলো নিজেকে নষ্ট করে দেওয়া ব্যবহার না করা অপেজক আর ছুটতে থাকার মধ্যেই হলো কি নিজেকে টতে থাকো কি করতে থাক থাকতে থাক বিচারণ করতে থাকো তোমার সাধ্যের যতটুক আছে ততটুকু দিয়ে তুমি ছুটো উড়তে থাকো কি করতে থাকো উড়তে থাকো শুধু ছুটতে থাকা না উড়তে থাকো উড়তে না পারো দৌড়াইতে থাকো দৌড়াইতে না পারো হাঁটতে থাকো হাঁটতে না পারো কি করো হামাগুড়ি দিয়ে অগ্রসর হতে থাকো থেমে থেকো থামলে কি হয়ে যাবে জমে যাবে তত বরকত কি হবে বেশি হবে ব্যর্থ হইলেও সফল কারণ তোমার শিক্ষা হলো ব্যর্থ হইলেও কি হলো সফল তোমার কি হয়েছে শিক্ষা হয়েছে আর যে বসে থেকে ব্যর্থ হয় নাই সে আরো বিছানো সে কি আরো সময় বন্ধ করে দিই এই জন্য যারা যত বেশি ছোটে তারা তত বেশি কি করে পায় দুনিয়ার মধ্যে গতকাল আপনারা আলোচনা করবেন একটা অবস্থা নিয়ে স্থির হয়ে স্থবির হয়ে থাকা এটা আসলে উন্নতির কোনো ব্যবস্থা না ওই কুলুর বলদের মতো সে এক জায়গায় খেতে থাকে চাকরি করে তো চাকরি করে সারা জীবনের হয়ে গেছে এ বড় কোনো চিন্তা করতে পারে না চাকরিজীবীরা বড় কোনো চিন্তা করতে পারে কারণ গুলামের একটা মানসিকতা তাদের হয়ে যায় এখন আসলে ইসলাম আসলে আমাদেরকে চাকর বানায় নেয় সাহবা কালাম কি বলতেন যে আমরা মানুষদেরকে আল্লাহর গুলামির দিকে নিয়ে যেতে এসেছি মানুষের গুলামী থেকে মুক্ত করে কিন্তু দুনিয়ার সিস্টেম হইল কি তারা আল্লাহর গুলামি থেকে মানুষদেরকে মুক্ত করে আল্লাহর গুলামির থেকে মুক্ত করে তা না আল্লাহর গুলামি থেকে তাদেরকে মানে আল্লাহর গুলামির সেই প্রশস্ততা থেকে তাদেরকে মানুষের গুলামির সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করে নিবে আল্লাহর গুলামির থেকে আবার মুক্তি আছে না কি আর আল্লাহর গুলাম সাধ্য আর গেলে তার কোনো রক্ষা আছে আল্লাহর হুকুমের বাইরে কেউ কি যেতে পারবে মা সকাল জিন্ন বল ইংসি ইনিস পাতা তোমাং তোমাদের যদি সক্ষমতা থাকে জমিন আসমানের কিনারা দিয়ে যাও জমিন আসমানের কিনারা দিয়ে যাবো বলেন আল্লাহর জায়গা ছাড়া কোথাও যাওয়ার এখানের মুক্তির কি ব্যবস্থা তুমি আল্লাহ হয়ে যাও ফেরাওয়ান হয়ে যাও আল্লাহর গোলামি থেকে মুক্তি হওয়ার ব্যবস্থা তো এইটাই তুমি নিজে ফেরাওয়ান হয়ে যাও আমাদেরকে খাবার দাও দিব এই মালিকের অবস্থা কি হবে বলে আরো বেশি গুরুচরণ না সে কি করতে পারবে আল্লাহর গুলামী বান্দার জন্য সর্বোত্তম এই জন্য রাসু সাল্লা আল্লাহ তালা যখন বড় মর্যাদা দিতে গেলেন তখন কি বললেন সুহান আল্লাহ আল্লাহ তালা রাত্রিতে ভ্রমণ করিয়েছেন কাকে তার আবদকে গোলাম মর্যাদার বিষয় আল্লাহর গুলামী এটা কি মর্যাদার বিষয় সম্মানের বিষয় আর গুলামি করা হচ্ছে আল্লাহর গুলামী যিনি সব সবকিছু স্বাভাবিক প্রকৃতির দাবিও কি যিনি তোমাকে সব দিলেন তোমার শূন্যতা থেকে তোমাকে অস্তিত্ব দিলেন অস্তিত্ব দেওয়ার পর তোমার জীবনের যা প্রয়োজন সবকিছু তিনি পূরণ করতেছেন সবকিছুর ব্যবস্থা করলেন তোমাকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছানোর জন্য যা ব্যবস্থা দরকার সেটাও দিলেন চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা তোমার জন্য করল সেই আল্লাহর ব্যাপারে তুমি কি আর বিদ্রোহের দ্বারা শাস্তির উপযোগী হবে এবং শাস্তি তিনি বাস্তবেই বাস্তবায়িত করবেন সেই ব্যবস্থা তিনি কি করেছেন রেখেছেন তাহলে এখন তাকে অমান্য করা এটা কোনো মানবিকতা এটা ভদ্রতা এটা কোনো শান্তির পথ এটা মুক্তির পথ এটা মুক্তি হয় কি এটা তো হলো কি অকৃতজ্ঞতা এই জন্যই আল্লাহ রমান্নকারীদেরকে কাফের বলা হয় কাফের অর্থ হলো অকৃতজ্ঞ সে কী করে নাই কৃতজ্ঞতা দেখায় নেন একটা কুকুর পর্যন্ত থাকে আপনি খাবার দিবেন সে আপনার কি থাকবে অনুগত থাকবে একটা ঘোড়াকে আপনি ঘাস খাওয়ান পালেন সে আপনার অনুগত থাকবে আপনার ইশারায় শত্রুর কিসে শাড়ির ভিতর ঢুকে যাবে তীর বর্ষা তরবারির আঘাত সে সহ্য করবে তারপর আপনার আনুগত্য করবে একটা জানুয়ার পর্যন্ত এই আনুগত্যটা দেখায় অথচ তাকে আপনি সৃষ্টিও করেন নাই আর সব কিছুর ওইভাবে সব ব্যবস্থা আপনি করেন নাই কিছু সেবা তার করতেছে তারপরও তার আনুগত্যটা এটা প্রশংসার আর সেই জায়গায় আল্লাহ আপনার জন্য আমার জন্য সব কিছুর ব্যবস্থা করলেন সে আল্লাহর জন্য ইনসান আলী রব্বিহীল মানুষ তার রাবের ব্যাপারে কৃপ এখানে সে সংকীর্ণ মান এখানে সে কি করে না আল্লাহর সেই নিয়ামতগুলোর সুক্রিয়া আদায় করতে সে প্রস্তুত কাফুর সে কি অকৃতজ্ঞ এখানে কৃতজ্ঞতার পথটা তারও প্রাপ্তির ছিল কিন্তু সে এত জঘন্য মানসিকতার এত নিচ প্রকৃত হয়ে পড়েছে নিজেকে এত নিচু এবং সংকীর্ণ বানিয়েছে যে যিনি দিলেন তাকে ভুলে গেল সে এই লোকটাকে কেমন মনে করেন যে লোককে কেউ অনেক অনুগ্রহ করলো আর সেই অনুগ্রহকারীর বিরুদ্ধে অবস্থান নিল দুনিয়ার দৃষ্টিতেও এই লোকটা কেমন বলে আল্লাহ আমাদের প্রতি কি পরিমাণ অনুগ্রহ করেছে সেই আল্লাহর এই অনুগ্রহ ভুলে তার বিরুদ্ধে যাওয়া মুক্তি এর একটা ধ্বংসের তো আসি এটা কি কোনো ভদ্রতা না নিচুতা আল্লাহর গুলামী এটা বান্দার জন্য কি সম্মানের গৌরবের মর্যাদা সফলতার যে যে পরিমাণ আল্লাহর গুলামিতে নিজেকে নিয়োজিত করতে পারবে সে সেই পরিমাণ গুলামির থেকে কি হবে মুক্ত হবে আমরা আল্লাহর গুলামি বাদ দিয়ে নকশের গুলামি করতেছি মানুষের গুলামি করতেছি নিজের সাহায় সাথে গোলামি করতেছি শয়তানের গোলামি করতেছি নেতা নেত্রী সমাজের গোলামি করতেছি কে বড় সমাজ নেতা নেত্রী শয়তান নকশা এগুলো বড় না আল্লা বর গোলামি তো করতেই হয় গোলামি ছাড়া কোনো পথ আছে পথ কারণ কার গোলাম হওয়া বেশি মর্যাদা যে যার নুন আনতে পান্তা পোরে নিজেই খাইতে পারে না মানুষের লাভি উষ্ঠা গোতা খায় ওর গোলাম হিসেবে গোলামি করে সমাজের গোলামি করে সৃষ্টির কারো না কারো কি করে গোলামি করে তো আল্লাহর সেই মর্যাদাপূর্ণ স্বাভাবিক হিসেব থেকে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে সে কিসের মধ্যে জড়া হয় এই নিকৃষ্ট সম্পর্কের মধ্যে কি করে সাহাভিক কি বলেছিলেন যে আমরা মানুষদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি দুনিয়ার সংকীর্ণতা থেকে তাদেরকে উদ্ধার করে আখেরাতের প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য বেরিয়েছি এটা ছিল মিশন মূল আলোচনা যেটা ছিল আসলে বেরিয়ে পড়া কি পড়া বেরিয়ে পড়ার মধ্যেই আল্লাহ সব বরকত কি করেছে এই জন্য হিজরত আর নুসরত ইসলামের মধ্যে বড় দুইটা আমল কিন্তু এই দুই আমলের মধ্যে বেশি মূল্যবান কোনটা হিজরত না নুসরত দুটাই বড় এই দুইটার মধ্যে তুলনা করলে থাকলে আমি আনসারি হওয়া নিজের জন্য কি করতাম পছন্দ হিজরত হিজরতের বিষয়টা অনেক বড় দেখেন এটার বাহ্যিক একটা বাস্তবতা প্রকাশ পেয়েছে পুরা পৃথিবীতে কাদের খানদান কাদের বংশধর কারা প্রতিষ্ঠিত হয়েছে আনসাররা না মহাজিরা রাসুস আল্লাহ নিজেও ভবিষ্যৎবাণী করে গেছে যে আনসার ধীরে ধীরে কি হয়ে যাবে কমে যাবে আর মহাজের কি হবে প্রতিষ্ঠিত মহাজেররা কোরবানি দিয়েছে কি তাদের চেয়ে আরো বেশি এই জন্য দুনিয়া আবাদ হয়েছে কাদের দ্বারা মহাজেন সারা পৃথিবীতে যে আমরা তাহলে তারপরে অনেক আনসারই যারা ওই সময় আনসার ছিল কিন্তু পরবর্তীতে তারা পৃথিবীর পরবর্তী হিজরতগুলোর মধ্যে তারা কি করেছেন গ্রহণ করেছেন তাদের ইয়া পৌঁছেছেন কিভাবে হিজরতের মধ্যে হিজরত দিন বন্ধ হবে না যতদিন তোর দরজা বন্ধ না হবে কতদিন হিজরত দরজা খোলা থাকবে দরজা চালু থাকা সময় পর্যন্ত হিজরতের দরজা কি থাকবে চালু থাকবে হ্যাঁ মক্কা থেকে মদিনায় হিজরত করা যেটা ইমানের জন্য কি ছিল অপরিহার্য ছিল যে হিজরত ছাড়া সেই সময় কাউকে কি গণ্য করা হতো না মোমেন গণ্য করা হতো না সেই হিজরতটা কি হয়েছে শেষ কারণ মক্কা চিরদিনের জন্য কি হয়েছে ইসলামের ভূমি হয়ে পড়েছে দার্জাল এবং শৈতানা সেটা কি কি করতে পারবে না দখল করতে পারবেন সরাসরি ওই দখলে নিতে পারবে না যদিও দাজ্জালের দিন ওই তার আনসাররা অনেক প্রভাব সেখানে কি করবে বিশ্বাস করবে বা এক সময় কাবাকে এই হাবসার কিছু লোক কি করবে অনেক ধ্বংসও করবে এই ইয়াও করবে ভবিষ্যৎ বনী আছে কিন্তু সেইভাবে চিরদিনের জন্য কারকে কি করতে পারবে না তারা নিজেদের আয়ত্তে রাখতে পারবে ইমানের জন্য অংশ ছিল ইমান গ্রহণযোগ্য হতো না এছাড়া পুরানি ক্যারিমের মধ্যে যে হিজরতের আলোচনাগুলো আসছে শুধু কি মক্কা থেকে দুনিয়ার মধ্যে ফেলে মানে ফলে ফুলে ফেপে তারা স্ফিত হয়ে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়েছে যারাই বসেছে তারাই কি হয়েছে ঘটিয়েছে একটা ছড় জন্য কি হয়ে যাবে প্রচুর পরিমাণে মোটা তাজা হবে মোটা তাজা হবে আর যদি বসিয়ে দেন ঠিক একটা মানুষের জীবন তার নিজের অবস্থানটা বসে যাবে ব্যক্তি জীবন হোক তার পারিবারিকভাবে হোক বা যেভাবে হোক যে যেই পরিমাণ বসে যাবে সে সেই পরিমাণ গুটিয়ে যান করতে আর যে যেই পরিমাণ ছুটতে থাকবে সে সেই পরিমাণ বিস্তৃতি লাভ করবে সে সেই পরিমাণ কি করবে ফলে ফুলে সুশোভিত হবে তার সব কিছু সেইভাবে কি করবে খারাপ এই হিজরত ইসলামের জন্য অপরিহার্য করে দিয়েছে দেখেন আমরা সাধারণত দেখি কি উদাহরণটা এটা অনেকবার দিয়েছি একটা ধান সাধারণত দিয়ে জ্বালা বানা কোনো দেশে জ্বালা বলে কোনো দেশে আটি বলে কোনো দেশে চারা বলে একটা চারা গাছের জায়গা থাকে তাই না আলাদা একটা জায়গা থাকে চার যে জায়গা জিট হয় গিট হইলেই পরে এটার লাগানের উপযোগী থাকে না গিট বোঝেন নিচে দিয়া ধানের গাছ এখন গিট হইয়া পরে আসতে এটার থেকে একটা শীষ বেরোবে বাতি হলে সময় হলে তো দানের একটা সময় আসে না শীষ বের কথা কত বড় একটা শীত ব্যবসা পাঁচ সাতটা ধান ধরে পাঁচ সাতটা ধান ধরে পাঁচ সাতটা ধানের মধ্যে চিটা হয় চার পাঁচটা আর এক দুইটা কি হয় ধান এইভাবে যদি মানুষের ধানের জমি চাষ হয় খেয়ে মারতে পারবে না না খেয়ে মারতে হবে না খেয়ে মারতে কৃষক এটাকে কি করে আপনি জায়গার থেকে কচি থাকা অবস্থা এটাকে কি করে ওঠায় ইয়া হওয়ার আগে গিট হওয়ার এবার হাতে এইভাবে কি করে পিটা পিঠা করে মাটি পরিষ্কার করে এই পুরাতন মাটি এখানে রাখা যাবে না এটার সাথে এমন ছিন্ন করে যে পুরাতন মাটি রাখে এরপরে নতুন মাটির মধ্যে মাটি তালাকবে সে গিয়ে নতুন কাদা মাটির মধ্যে কি করে তখন কি হয় একটা কয়েকটা কি হয় যদি জমি হয় তাহলে কয়টা আমাদের উর্বর গুসা এটাকে আর যে সেখানে একটা একটা ধান কি করে একটা দিলে একটা থেকে অনেকগুলো কি বের হয় কি হয় একটার থেকে দশ ২০ পনেরো বিশটা কি হয় না আর এটা ওই উর্বর অনেক মোটা হয়ে শক্তিশালী হয়ে উঠে গোসায় শক্তিশালী ওঠে না আর তখন তার মধ্যে যে শীষ বের হয় পাঁচটা ছয়টা দান হয় একশো দেড়শো দান হয় একটা শীতের মধ্যে চাষবাস হয় না ওই আটি খেতের মধ্যে জ্বালা খেতের মধ্যে বিজালয়ের মধ্যে যারা আমরা বসে আছি এরা কি ঘরে বসে আছি যারা গতানুগতিকতায় অভ্যস্ত হয়ে আছি যারা কনফুট জোনের থেকে বের হতে হবে না যারা তাদের হালতটা আমাদের এটাই ভালো লাগে আমি আটি ক্ষেত থেকে উঠবো না আমার শিকড় ছেড়ে বেরো হব না আবার আমি ওই পানির ধোয়া আমাকে মাটি থেকে পুরস্কার করবে আমার স্বভাব ধোয়া মানে কি যে আমার এই স্বভাব যেগুলো আছে আমার বংশীয় স্বভাব আমার ব্যক্তিগত রুচি নিজের ছন্দবদ্ধ জীবন ওই যে কোরআন এইগুলো ময়লা গুলো যেগুলো একটা সম্পর্ক আমার সাথে কি আছে লেগে আছে এগুলো দিয়েই অবশ্য আমি বেঁচেছি মা বাবার থেকে তো জন্ম নিয়েছি এই মাটি থেকে আমি জন্ম নিয়ে নেই কিন্তু পরবর্তী বৃদ্ধির জন্য এই মাটির সাথে সম্পর্কটা ক্ষতিকর না উপকারী যত এই মাটির সাথে আমি পরিচ্ছন্ন হতে পারবো তত আমার বৃদ্ধি সহায়ক হয়েছে এইগুলো হলো আমাদের জন্য পিছো টান আল্লাহ দিনের পথে জেহাদের পথে এই পিছোটানগুলো যদি থাকে যদি আটটি পরে গিট বাঁধতে যায় কি করে দিয়ে খাওয়া দেয় পর অথবা কেটে নিয়ে যায় কৃষকরা পরে ঘাস হিসাবে অথবা যেখানে ইয়ে জ্বালানির অভাব আছে যে এলাকায় ওরা পুরে ফেলে কি করে গরু রেখা হয়ে কি কাজে লাগে এই সমস্ত কিছু সাথে গুলো আসলে এটাই উদাহরণটা আসলে আমি আলোচনা করতেছি এগুলি আসলে আল্লাহরী এই উদাহরণ গুলো মানুষদের সামনে আমি উদাহরণ তা আমরা বসে আছি কি লাকির কি ফকির হই উ আল্লাহ এই কি আমরা বুঝি না সব জিনিসগুলো আমাদের জন্য শিক্ষা ছিল আমরা এই নেই সবগুলো আমাদের জন্য কোরআন এর আয়াতগুলো আয়াত আল্লাহ কি আল্লাহ কি করেছেন দিয়েছেন একটা আয়াত এলো কোরআনের আয়াত আর একটা আয়াত এলো সৃষ্টি জগতের আয়াত সৃষ্টির আয়াতটা মানুষের বুঝেছে আয়াত মানে কি নিদর্শন আল্লাহ যে আসেন এটার নিদর্শন কেউ সৃষ্টির কোনো কিছু সৃষ্টি করতে পারে সারা পৃথিবীর হাতি ঘোড়া বাঘ বললু কি মানুষ হচ্ছে শক্তিশালী সৃষ্টির আর কোন মানুষ হচ্ছে কি নাই শক্তিশালী সেই মানুষেই পারে না কোন সৃষ্টি করতে মরিচের পাতা বানাতে পারবে এটার পানির সৃষ্টি হলো আল্লা তাল্লা সৃষ্টি রে জোড়া দেওয়া হলো ফসল যে হচ্ছে কে সৃষ্টি করতেছে তোমরা সৃষ্টি করো না আমি করো আল্লাহ কি বলছেন ফসল তোমরা ফলাও না আমি ফসল দি পানি প্রবাহিত করে কে আমি না তোমরা সৃষ্টিগুলো খারাপ মানুষই যখন সৃষ্টি করতে পারে না অবসম্বীভাবে অপরিহার্য করে যে মানুষের চেয়ে বড় সত্যি মানে সত্তা আছে যেগুলো যিনি এগুলোকে কি করেছেন সৃষ্টি পানিকে বাধ্য করেছেন আগুনকে বাধ্য করেছেন বাতাসকে বাধ্য করেছেন মাটিকে বাধ্য করেছেন নিজেরা একটা নির্দিষ্ট পরিমাণে একজনের আরেকজনের সাথে সংযুক্ত হয়ে একটা কিছু কি করতে উৎপাদন করত গাছের পাতার মধ্যে পানির অংশ নেই আগুনের অংশ নেই সূর্যের তাপ নেই অংশ নেই সব কিছু আছে এখানে এইগুলোকে একটা এই নির্দিষ্ট হারে পাতাটা তৈরি হইতে কি পরিমাণ সূর্যের তাপ লাগবে চন্দ্রের জোৎস লাগবে কি পরিমাণ মাটি লাগবে কি পরিমাণ পানির অংশ লাগবে এটা কার হিসাবে আছে ওই নির্দিষ্ট পরিমাণের মধ্যে দিয়ে এই জিনিসটা সৃষ্টি করছেন কে নির্দিষ্ট পরিমাণের সেই বিষয়গুলিকে থাকতে বাধ্য করছেন কে আগুন আর পানি একটা এই সহ অবস্থানে বাধ্য করল কে কোন মানুষ কে এই সুক্ষ, নিপুণ মাপে এখানে এই উভয়টাকে একত্রিত করলেন কে প্রত্যেকটা দানা বানানোর পিছনে নাকি এই কৌশল আল্লাহ তাল্লার এই কর্মকাণ্ড এখানে বাস্তবায়িত নয় মানুষে পারবে পারবে নাকি চাঁদ বানাতে পারবে মানুষে সূর্য বানাতে পারবে এইগুলো আয়াত এগুলো যেমন মানুষের জানে যে আমরা বানাতে পারবো না আমরা অক্ষমেখর আয়াতগুলো কি সেই আল্লাহরই আয়াত এই জন্য এই কোরআন শিখের আয়াত কেউ সারা পৃথিবী নিদর্শন নিদর্শন তো অবশ্যই নিদর্শন গুলোর মধ্যে আমাদের জন্য কি আছে শিক্ষা আছে জীবনের অংশ ইসলামের মধ্যে আলাদা এমন কোন রাস্তায় আল্লাহ রাস্তায় সে জীবিকা নির্বাহের জন্য বের হয়েছে ঘর থেকে কিসের রাস্তায় আছে আল্লাহ রাস্তায় আছে না রাস্তায় আছে কিসের রাস্তায় আছে রাস্তায় একটা মুসলিম এর জন্য একটা মুহূর্ত একটা সেকেন্ড একটা পল আল্লাশে আল্লাহ রাস্তা বলা হয় এটা হলো কি কোন অভিষেক তার কোন অংশ বিশেষের এর কি করে দেওয়া নাম করে দেওয়া এমনটা কি করে হয় যেমন নাকি একটা এলাকার নাম হলো ধরেন ঢাকা ঢাকা সাধারণত নির্দিষ্ট কোনো মনে করতাম অনুযায়ী ওই থানার একটা গ্রামের নাম হইলো এই আর সেই গ্রামের নামে পুরা থানাটার নাম হয়ে গেছে কি যেমন মুন্সীগঞ্জের আগের নাম ছিল বিক্রমপুর বিক্রমপুর একটা নাম বিক্রমপুর পুর এলাকুর ধরে নিলাম যেমন সোনার গায়ে একটা কি আসলে ওই থানার মধ্যে একটা গ্রামের নাম ছিল কি পরে ওই নামে পুরা খানার নাম কি হয় না এখানেও এই ধরনের কোনো কিছুর কি করা হয় কোন একটা বিশেষ বৈশিষ্টের কারণে একটার নাম দিয়ে সাথে কি করা হয় খাস করে ফেলা হয় আল্লাহর রাস্তা সবগুলি কিন্তু কোনো একটা বিশেষ বৈশিষ্টের কারণে এটাকে কি বলে দেওয়া হয় আল্লাহ রাস্তা বলে দেওয়া হয় যেমন কোনো একটা ছাত্র ভালো রেজাল্ট করলো তখন তার উস্তাদে বলে যে সে আমার ছাত্র যেগুলো খারাপ রেজাল্ট গুলো কি তার ছাত্র না তার ছাত্র না কিন্তু তারপরও তাকে আমার ছাত্র বলে কেন ছাত্র বৈশিষ্ট্য সে অনেক অগ্র এই জন্য তাকে কি বলে আমার ছাত্র বলে এমনি সবাই আল্লাহর বান্দা কাভারও তো আল্লাহ বান্ধব কিন্তু এদেরকে আল্লাহ তালা বলে যে তারা আমার বান্দা আল্লাহ তালা আল্লাহর বান্ধা বলছেন কারে যারা পৃথিবীর তাদেরকে সম্বোধন করলে তাদের পিছনে লাগলে তাদেরকে উত্তেজিত করতে চাইলে তারা শান্তির সাথে কিয়া যায় আর হয়ে যায় তারা বলে সালাম আমরা তোমাদের সাথে লান জাহিলিন জাহেল সাথে আমরা কি করতে চাই না জড়াইতে না তোর সাথে জড়াই আমার মূল্যবান সময় আমি নষ্ট করবো কুকুর খেও খেউ করতেছে আমি পিছনে ঘেউ ঘেউ করবো এই সময় এই নির্বুদ্ধিতে আমি নেই সাথে আমরা কি করতে চাই না জরাইতে চাই না এরা এদের অবস্থা হলো এটা এরা হলো হাইবাদুর রহমান সম্বোধন করা হয় এটা কিসের জন্য অতিরিক্ত কিসের কারণে বৈশিষ্ট্যে সেই রাস্তাটা কি সেই রাস্তাটা হলো জিহা সেই রাস্তাটা কি আবার সেই রাস্তাটা সেটাও কি আর রাস্তা আল্লাহ রাস্তা এই ব্যাপক অর্থেও এবং হাদিসের মধ্যে আল্লাহর রাস্তার কথাটা কি আস কিন্তু যখন বিশেষ অর্থে আল্লাহর রাস্তা বলা হয় তখন এটার দ্বারা কি উদ্দেশ্য হয় পোকায় কারাম ওই ইয়ার ক্ষেত্রে কেউ যদি ওসিয়ত করে যায় যে আমার সম্পদ মৃত্যুর পরে আল্লাহ রাস্তাকে কি করতে হবে ওনারা বলেন তাহলে শুধু মুজাহিদদেরকে আর হজের সফরে যারা আছে এদের কি কি করা যাবে দেওয়া যাবে এনে তো যে জুমার নামাজ পড়তে যায় সে আল্লাহর রাস্তা যে ব্যবসা করতে যায় সেওয়াল্লাহ রাস্তা যে কোনো গুন কোনো মেকামের মধ্যে আছে নামাজ পড়তে যায় সে আল্লাহ রাস্তায় নামাজিদেরকে দিয়ে দেওয়া যাবে না কি হ্যাঁ এটা একটা হাস হাস এই বিশেষ পরিভাষা এই পরিভাষা অনুযায়ী এখন ওই ব্যক্তিদেরকে এটা কি করতে হবে তাইলেই তার ওসিহত পালন হবে এবং যদি মান্ন করে যে আমি আমার সম্পদ আল্লাহর রাস্তায় কি করব দান করব অমুক কাজটা যদি হয় আমার সম্পদ কার রাস্তায় দান করব আল্লাহ রাস্তা তাইলে এই আল্লাহ রাস্তায় তার সম্পদ দেওয়া কি হয়ে যায় তার কাজ যদি হয় কে দিতে হবে মনকাতি মুজাহিদদের কে দিতে হবে অথবা হাজ করতে হবে কারো রাস্তায় দেওয়া হবে আল্লাহ রাস্তায় দেওয়া হবে যাই হোক পরিভাষা ব্যাপক একটা বিষয়কে অংশের জন্য কি করে দেওয়া এটা হাতে পারে যে আয়াত আমরা শুরু করেছিলাম সে আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে তোমরা ছোট এবং আল্লাহর রিজিক কি করো শুন এখন আমাদের জন্য কর্তব্য কি বসে থাকা না ছুটতে থাকে দিনের সময়গুলোর মধ্যেও আবার কিছু আল্লাহতালাই সময় এক সময়ের সাথে আরেক সময়কে কি করেছেন পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন যেমন জুমার দিনের ফদিলত রমজানের ফুদিলত আসুরার ফদিলত এইগুলো সময়ের সাথে সময়ের ব্যবধান কে করে দিয়েছেন দিনের বেলার সময়গুলোর মধ্যে আল্লাহ তালা কিছু ভাগ করে দিয়েছেন অন্ধকার যখন ছে যাবে তখন এসল নামাজ দুলুকের শামসে হলো আসরাত জোয়ার নামাজ সূর্য ঢলার সময় নামাজ করতে গেছে সূর্য ঢলার সময় কটা নামাজ কোনটা পরে শুরু হলে এই যে সময়ের ব্যবধান একটা এই বিশেষ সময় গুলির মধ্যে আবাদতের কি দিলেন নির্দেশ দিলেন এই সময়গুলি অতিরিক্ত আল্লাহ এটা তো হইলো পাঁচ অক্ট নামাজের কথা গেল এই অক্ত গুলির বৈশিষ্ট্যের আলোচনা করলেন আর রাত্রে আপনি তাহাজ করেন রাসুসমক্লা তারা বলেছেন এটা আপনার জন্য অতিরিক্ত মানে অতিরিক্তের দ্বারা দিন প্রতিষ্ঠিত হবে যার দ্বারা প্রতিষ্ঠিত হবে তিনি অন্যদের ঘুমন্ত অবস্থায় কি করতে হবে জাগ্রত থাকতে হবে প্রতিষ্ঠাটার অর্থ কি প্রতিষ্ঠার অর্থ আপনি প্রতিষ্ঠিত হওয়ার অর্থ কি যে সারা পৃথিবীর মানুষ যখন নীরব হয়ে যাবে স্থবির হয়ে যাবে মরে কবরের মধ্যে শান্ত হয়ে থাকবে চলে গেল আর সেই সময় পৃথিবীতে আপনার নাম আপনার কর্মকাণ্ড আপনার বংশ দ্বারা চালু থাকবে আপনি কি হলেন প্রতিষ্ঠিত হলেন সবার মৃত অবস্থায় আপনি কি থাকলেন জীবিত থাকলেন ঘুমটাও একটা কি অবস্থা মৃত অবস্থা সবাই যখন ঘুমিয়ে থাকবে তখন আপনাকে কি কি করতে হবে জীবিত যেগে কিছু কাজ করতে হবে এরই ফল হবে যে সবাই মৃত্যুর পরে আপনি কি করবেন বেঁচে থাকবেন সবাই যখন মরে যাবে আবু জেহেল মরে যাবে আবু লহ মরে যাবে যাবে সাহেবা মরে যাবে আবু তালে মরে যাবে মরে যাবে যাবে এখন আর রাসমস আল্লাহ কি থাকবেন জীবিত থাকি এর জন্য আল্লাহ তালা খরচ করে দিয়েছেন যে আপনি কি করেন সবাই যখন ঘুমিয়ে থাকে আপনি কি করেন উঠে যান এই জন্য ওঠে পা কি হয়ে যেত খুলে যেত সাহবাইকার্লা অনুসরণ করেছেন এই জন্য তাদেরও বংশধারা তাদেরও নাম তাদেরও কর্মকাণ্ড পৃথিবীতে কি আছে বাকি আছে যারা যারাই এই কাজে শরিক হয়েছে তারা তারা পৃথিবীতে কি গেছে বাকি রয়ে গেছে বাকিরা কি হয়ে গেছে পৃথিবীতে আজকে ইমাম আবু হানিফারিমামুল্লাহর অনুসরণ আর কর্মকাণ্ডের চর্চা কত জনে করে আর আমার আর আপনার অনুসরণ কর্মকান্ডের চর্চা কত জনে করে যে অনেকে আছে জীবিত থেকেও কি মরিত আর ওনারা মরে গিয়েও কি অনেকের চেয়ে বেশি বড় প্রভাব বিস্তার করে জীবিত আসেন কর্মকান্ড কি আছে বাকি আছে ওদের অনুষ্ঠান বাকি আছে না যুগে যুগে জালেমের বিরুদ্ধে যত প্রতিবাদী দাঁড়াচ্ছে সব হুসাইনের অনুসারে জীবন বারবার ফিরে ফিরে আসছে আসছে না জন্য জন্য ওইভাবে নিজের জীবন কোরবান করে দেই হুসাইনের সেই অবস্থার তো সেটাই আয়ঙ্কসুদ্দিন ওয়ান হাই অবকর কি বলেছিলেন যে দিনের মধ্যে সামান্য ত্রুটি আসবে আর আমি জীবন্ত থাকবো এটা হতে পারে না উনি সেই জীবনে বাজি লাগিয়ে ত্রুটি সংশোধন করতে গিয়ে আলহামদুলিল্লাহ ভার্জিক ব্যবহার সফল হয়েছেন আর হুসেন্লাহ তিনি এই কাজ দই করেছেন যেই আদালয়ে ফেলাফত চলতেছিল ইসলামের যে উন্নত একটা অবস্থা ছিল চর্চা ছিল বর্তমান শাসকরা সেই উন্নত অবস্থাটাকে কি করেছে পরিত্যাগ করেছে সুতরাং আমি অন্যদের মতো এই অব্যবস্থাপনাকে এই দুর্বলতাকে মেনে দুনিয়ার সুখের সংসার সুখের জীবন উদযাপন করতে পারি এর জন্য তিনি কি হয়েছেন প্রতিবাদ চর্চা তারা শুরু করে দিল শাসক শ্রেণী শুরু করে দিল এর বিরুদ্ধে কিন্তু অন্যরা সবার অন্যদের অনেকের জন্য এই বিষয়টা কি ছিল গা ছিল না তো ইসলাম পরিত্যাগ করা নাই দিনের অনেক বিধান্ত এখনো ধরে রেখেছে তার বিরুদ্ধে বিদ্রোহ এইভাবে করা প্রয়োজন নেই অনেকে এটাকে কি করেছেন সহ্য করে নিয়েছেন যারা সহ্য করে নিয়েছেন তারা যুগে যুগে চর্চা হচ্ছে না যিনি সহ্য না করে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন যুগে যুগে তার চর্চা হচ্ছে এবং এই জীবন বিলিয়ে দেওয়ার দ্বারা তিনি শুধু দুনিয়াতে আর আদর্শের অনুসরণ হচ্ছে চর্চা হচ্ছে শুধু এতটুকুই না জান্নাতের রাজত্ব তিনি কি করেছেন পেয়ে তিনি পাননি কোনো তিনি জান্নাতের রাজত্ব সৈদা শাবলিন্নাতি যুবকদের নেতা সর্দার কে হাসান দুনিয়াতে ছাড়লেন এই ছোট রাষ্ট্র আর ওখানে তারা কি করলেন কি আল্লাহ যে আসলে কিছু কি করে না হারায় আল্লাহর জন্য এই ছেড়ে দেওয়ার মধ্যেই কি প্রাপ্তি আমরা এই ছাড়াটাই ছাড়তে পারি না জায়গা ছাড়তে পারি না মা বাপ ছাড়তে পারি যা বলতে কি না তার যেই সন্ধ্যা জীবনে অভ্যস্ত তুমি বাড়ি ঘর এই অবস্থাটা তুমি কি করতে পারো না আত্মীয় স্বজন এইগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো ছাড়তে পারো না এই যে না ছাড়তে পারা এটাই হলো তোমার বেত তোমার জমে যাওয়া বসে যাওয়া নষ্ট হয়ে যাওয়া ছাড়তে পারা এটাই হলো তোমার কি আনাফিল্লা কিহমে আল্লাহর জন্য নিজেকে ধ্বংস করে দেওয়া নিজেকে নিঃশেষ করে দেওয়া নিজেকে উজাড় করে দেওয়ার মধ্যেই অস্তিত্বের রহস্য লুকাইত তুমি অস্তিত্ব লাভ করবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে পৃথিবীতে তুমি ফলে ফুলে সুশোভিত হয়ে কি হবে ছড়িয়ে যাবে নিহিত আছে কোথায় আল্লাহর আল্লাহর উজাড় করে দেওয়ার উজাড় করে দিলাম শেষ করে দিলাম না কি করে দিলাম আবাদ পরিমাণ বড় আকারে তুমি বিস্ফোরিত হবে সেই পরিমাণ তোমার আলো অনেক দূর পর্যন্ত কি করবে ছড়িয়ে পড়বে তোমার টোকরাগুলো তত দূর দূর গিয়া পসবে আর এক টোকরা থেকে আবার কি গজাবে সেই সোজার কথা তুমি তো একজন বিস্ফোরিত হলে আর যদি পরে থাকতে বিস্ফোরিত না হয়ে আস্তে আস্তে পচে মাটির সাথে মিশে ইয়ে যেতে চোখ আহ্লাদা ইলাল আরদ গণেশ রেলের একটা আবেদ ছিল অনেক কিছু তার ভিতরে ছিল আমি তাকে নিজের অনেক নিদর্শন দিয়েছিলাম ছিল না এমন কিন্তু সে কি চাইছে হয়ে থাকতে চাইছে আখ্লাদ আখ্ডার তো কি হয় প্রতিষ্ঠিত আল্লাহ এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইতে চাইছে এখানে স্থির হয়ে থাকতে চাইছে এটাকে কামর দিয়ে কি করছে সেখানে আখলাদাইলা কে আমার প্রতিষ্ঠিত হইতে আমার ফিউচার আছে এই সমস্ত বাণীগুলি বলে না আখলাদাইলা আমাদের সন্তানের ভবিষ্যৎ আছে তারা প্রতিষ্ঠিত করতে হবে তারা ওই কুশিক্ষা দিয়ে করে সুশিক্ষিত করতে হবে এই প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠাগুলি হলো আখলাদা হইল এই প্রতিষ্ঠাগুলি যে প্রতিষ্ঠাগুলি আমরা বলি প্রতিষ্ঠা না। যেটা আগে বলেছি আমরা যে প্রতিষ্ঠা হরদম আমাদের মুখ দিয়ে আখলাদা ওয়ালা কি আল্লাহ সেই নিয়ামত রাওয়ার পরেও সেটি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আল্লাহ কিনা আখ্লাদা সারা জীবন দুনিয়ার পিছনে কি করতেছে দৌড়তেছে দুনিয়ার পিছনে দৌড়া কিন্তু আমরা মনে করি কি পুজোর করি এখানে যে গরু মরে পরে আছে সে জানলো কি করে আমরা তো জানি নাই অনেক দূর থেকে কিন্তু কিভাবে পেয়ে ফেলছে দৌড়ায় চলে আসছে গরু ফেলে দেখছেন সকাল বেলা দেখবেন কুকুরের ঝাঁকি হয়ে গেছে আমরাও যদি একটু পচা গরু পেতাম একটু মরা গরুর ভাগ কি করতাম আল্লাহ হালাল কি আমাদের জন্য ব্যবস্থা আমরা এখন এই পচা গরুর পিছনে কি করতেছি ছুটতেছি আমরাও ওদের মতো ভাগ নেওয়ার চেষ্টা করতেছি কুকুরের মতো ওই প্রতিষ্ঠাই চাই আমরা আমরা মুসলমানরা কি করবো উত্তম গলা কেটে কাপের গলা কেটে রিজিক এদের মতো কুকুরের মতো এরা এর গিয়া ফ্যাক্টরিতে কাজ করবে রয়ে গিয়ে জমিনে হালচা করবে মুসলমানরা এটা মুসলমানদের সানের খেলা আমি কোনো অলসয়ে বসে থেকে না কাজ করার কথা বলতেছি না স্বাভাবিকটা মুসলিম তার জীবিকার ব্যবস্থা তার জীবন নির্বাহের ব্যবস্থা স্বাভাবিকভাবে কোনটা ধরবে কোনটা আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়ার নিচে আর আল্লাহ কিসের জন্য যে আমার এই পথের বিপরীতে চলবে হাওয়াল বলেন যে রাসুসাল্লাম আমাদেরকে এক অভিযানে পাঠাইলেন গণিমত যুদ্ধের অভিযানে কি উদ্দেশ্যে আমাদের রসুল সালাম পাঠাইছেন কিের জন্য গণিমতর্জনের জন্য এটাও মুসলমানের জীবিকার একটা কি ব্যবস্থা হ্যাঁ ভিক্ষা করে খাবে যারা পুকুরের জন্য অসে তার এটা হলো মুসলমানদের শান্ত আল্লাহ শত্রুর অভাব আছে সে কি করবে আর যদি না যে আমি কিছু মানুষের দিল বক্র করে দিবো ওদেরকে যেমন কাইটটা মাই তোরা কি করতে পারো সম্পদে সম্পদ এনে বক করতে পারো এই যে এইভাবে তোমাদেরকে আমি কি করবো রিজিক্ট দেবো এই রাখবেন আল্লাহ তাল্লাহ কি আমার জন্য এই জন্য পুরো পৃথিবীতে অস্ত্র সত্যি এইগুলো তারা নিজেদের জন্য নির্ধারণ করা হয়েছে আর কেউ বানাতে পারবে না ভেট দেশ কারণ ওরা জানে যে অস্ত্রের শক্তি যাদের হাতে হয়ে যাবে তারাই মালিক হয়ে যাবে অর্থ কি অসভ্য অসভ্য সরাসরি অসভ্য বললে তো আবার কাজ করানোটা কঠিন এই জন্য শব্দটা তৃতীয় বিশ্ব বলে কি বলে যে পরিমান শক্তি সম্ভব তোমরা সংগ্রহ করো ঘোরা পালনের মাধ্যমে তারপরে এই কথা তোমরা কি করো খরচ করো কুফি সাবিহি তোমরা এই প্রস্তুতির জন্য ঘোরা প্রস্তুতির জন্য শক্তি সঞ্চয়ের জন্য অস্ত্রের জন্য যা খরচ করবে যা তোমরা খরচ করবে বদলা তোমাদের কি কি করবেন এই খরচে তোমাদের কি হবে না পুরো কোনো বদলা তোমাদের ক্ষতি হবে না এই খরচটা তোমাদের বিনিয়োগ এই পথে বিনিয়োগ করে আমরা কোথায় বিনিয়োগ করি আফের মতো সেই পচা লাশ তালাশের পিছনে আমরা কি করতেছি আমাদের মধ্যে সর সৈয়দ আহমদ তৈরি হয় কাফেরা যেমন পচা কুকুর আরে পচা লাশ পচা গরু দৌড়ায়া নাক দিয়া কি করে নিয়া আবিষ্কার করে ফেলে কোথায় মরা গরু আছে নাকের গ্রান দিয়া কি করে আবিষ্কার করে ফেলে আমাদের সর সৈয়দ আহমদের আরো আরো যে সমস্ত কিছু লোক আছে এরকম মুসলিমদের উন্নতি ওইভাবেই হবে ওই গ্রাম শক্তি নিজেদের মধ্যে তৈরি করতে হবে পশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হইতে তাহলে আমাদের মধ্যে ওইখানে আসবো আমরা ওদের আগে পচা কুকুর খুঁজে পাবো পচা গরু আমরা কি করব খুঁজে পাব কোথায় পচা লাশ আছে আমরা কি করব খুঁজে পাবো দরকার লাগলে একেবারে কবরাস্তা গিয়া লাশ খুঁড়ে আমরা সেগুলি রেখে করব কাফানের ভিতর থেকে বের করে খাবো আমরা এমন দুর্দর্শ কুকুর হয়ে যাবো আর এই দর্শনে এখনো অনেকে কি বিশ্বাস এরা সব কিছু ব্যাখ্যা করতো কি দিয়ে দুনিয়া দিয়ে জানা তারা জানতো এই সমস্ত সার আমাদের কি দিয়ে সুখ আর শান্তি দিয়ে মনের সুখ আর মনের শান্তি রইলো জান্নাত আর মনের অলার এদের ব্যাখ্যা হইলো এই মানে দুনিয়াটাকেই সবকিছু ভেবেছে তাদের জ্ঞানের দৌড় চূড়ান্ত সীমা এ পর্যন্ত কি সারা পৃথিবীর কর্তৃত্ব করবে নেতৃত্ব দিবে এদের অধীনে থেকে কাকের কি করবে দুনিয়ার আবিষ্কার করো দুনিয়ার গরুগুলোকে কি করুক পরিষ্কার করো এগুলো খেয়ে জায়গা কি করে দেখ জীবনমুক্ত করে তো সমস্যা মুসলিমরা অনুমতি দিবে না দিবে না কাফের দের দিবে তোরা ফ্যাক্টরিতে কাজ কর আবিষ্কার কর তারা চাঁদে যা এই কর সেই কর রকেট বানা বানা কর্মচারী কাজ করবে মালিক কি নিষেধ করবে না তাকে উৎসাহিত করবে সে কোন একটা আবিষ্কার করবে মালিক কি নিষেধ করবে না উৎসাহিত করবে তারা আরো আরো করবে আরো বানা আরো পুরস্কৃত করবে কিন্তু কর্তৃত্ব কার রয়ালিটি কার বলে ইয়া যা আল্লাহ কা লাঞ্চিত হয়ে জিজিয়া দেওয়া রাখ পর্যন্ত ওদেরকে মারতে থাক যখন এই বর্ষাটা স্বীকার করে নিবে যাহ আমরা অপদস্থ হয়ে নথি স্বীকার করে তোমাদের সমান মর্যাদা আমরা কি করি না দাবি করি না এই অবস্থাটা মেনে নিয়ে আমরা তখন তাদেরকে মারা কি করো আল্লাহ করে অবিশ্বাস করে সে মুমেন থাকবে কাফের মুসলমান সমান অন্ধ আর চক্ষুষ্মান সমান রাত আর দিন সমান গরম আর ঠান্ডা সমান মানে অসাম্প্রদায়িক কাফেরার মু যারা মনে করে সমান তারা আসলে ইসলামের শিক্ষাকে কি করছে ইসলামের বিপরীতে চলে গেছে আল্লাহ তালা দুই শ্রেণীকে সমান বানান নেই আমরা এদেরকে কি করতেছি এই উপলব্ধিটা আমাদের থাকার উপলব্ধি নিয়ে কি করবো ঘুমাবোল্ধি নিয়ে এখন যাদের সোয়াটা করবে আর এই বোজনীয়া সাহায্য কি হয়েছে ঘুমিয়ে আছে শুধু ঘুমিয়ে আছে না কুকুরে কয় কুকুর আমার একটু একটু গরুর পচা এনে দিস এটার জন্য কুকুরের কাছে গিয়া ভিক্ষা করুকুর তো একটু বাচ্চার জন্য কি করে কি করে অনেক দূর দূর থেকে কোথায় মুরগের ফার্ম আছে একটা একটা মরামগ ফেলে দিছে এইটা আসে কামড় দিয়ে টেনে কোথায় নিয়ে যায় নিজের বাচ্চা গুলো আছে নিয়ে যায় না সেখানে সারা পৃথিবীর উপনিবেশের যারা ইয়ারা ছিল ব্রিটেন ছিল সারা পৃথিবীর থেকে সম্পদ গুলো করে নাগরিক দেশের নাগরিক থেকে এগুলি কি করে চুষে তুষে এই কুকুরের মায়ের মতো কুকুরের বাচ্চার কি এর মতো মায়ের আমরা বলি কি আমিও আমারও একটা কুকুরের বাচ্চা হিসাব করে নেত আমারও কিছুটা দেওয়ারও কিছুটা কি করে রাখে পক্ষে তার ঘুম থেকে আর উঠতে দেয় না এক দুই টুকরা দি মনে করে মাঝে এটা নিয়ে আমরা কি আছি সন্তুষ্ট এই আমাদের দেশে যে রাজা বাদশাহ আমাদের শাসক গুলো এদের উদাহরণটা ভালো তার বাচ্চার জন্য যা সংগ্রহ করতেছে আরে একটা সিংহ অন্যের শিকারই সে কি করে না সে নিজে শিকার করে খা খেয়ে চলে যায় বাকিটা ফেলে দেয় অন্যটা খেয়ে খেয়ে সিং এর পিছনে কিছু আছে সিং কি করে না সবটা খায় না সে শিকার যখন ঘুম থেকে তার খোদা লাগে তখন ঘুম থেকে আড়িমুড়ি দিয়া উঠে উঠে সামনে যেটা পায় ও সামনে পড়লে তার কে পারে না সারাদিন আবার সিংহ সবাই দৌড়ায় সিংহের একটা অভ্যাস ছিল কি সারাদিন কি করে না ধরানো ধরায় না সে মাঝে মধ্যে উঠে ওঠে খুদা যখন লাগে সামনে যেটা পায় শিকার করে ওরে খেয়ে রক্তটা খেয়ে বা প্রয়োজনীয় অংশটা খেয়ে আবার এসে খায় না কখনো সে বা শেখা মারও দাঁড়ায় তখন অন্য ওরা কি করে এসে এইটার ওপর হুমরি খেয়ে করে হরানি যারা খায় সবার করে মুসলমানদের আসলে অবস্থাটা ছিল কি সিং হইলো মুসলিম হলো এখন জবাই করে যে খেতে জানে না তাকে পচারটা কি করতে হবে কি জবাই আর কি নাই সাহস একটা পচা লাশ লাশ জিফা তুমি নাকি কি পচা লাশ মরা গরু বুহা কিলাভ আর এর পিছনে শুটে কি কুকুর মানে কুকুর আর কিলাবর তো কি তার বৌ বছ না ক্লাব গুলি কি জামে দেশের এই ক্লাব গুলির মধ্যে কি জামে কুকুরগুলোর একটা কুকুর শুনে কুকুর সমূহের মধ্যে থেকে সে আর একটা কি গরম যাই হোক ভালো কালব থাকতে পারে জানি না বেশিরভাগ আমরা নিজেদেরকে ওই দুরবস্থায় ফেলে দিয়েছি আল্লাহকে ভুলেছে সে নিজের কেউ কি করছে বলেন আমরা আল্লাহকে বলার পরে নিজেকে বললাম না বললাম ভুলে গেছে আমাদের অবস্থানে আমরা আসি আমি নিজেকে চিনি নিজেকে জানি জানি কুকুরের কাছে কি চাই পচা গরুর গোস ভিক্ষা চায় আমাকে বলা হয়েছিল সবাই করে খাওয়া যাবে মরা গরু পচে গেছে সেই ডাক ভিক্ষা কার কাছে চাই কুকুরের কাছে চাই আর এটাকেই মনে করি গৌরব আমি কুকুরের থেকে বেশি অর্জন করতে পারছি এই বিদেশের বেশি বিনিয়োগ আনতে পারছি এই বিদেশে বেশি লুক পাঠাইতে পারছে রেমিটেন্স বেশি আনতে পারছে নিজেদের দেশের নারীগুলোর ইজ্জত নষ্ট করে করে বিদেশ থেকে পয়সা কামাইতে পারছে কি বিসর্জন দিতে প্রস্তুত হয়েছে নিজের দেশের নারীগুলির সতীর্থ নষ্ট হইতেছে এটা কি অজানা বিষয় বিদেশে যেগুলি যায় এগুলি যে সতীর্থ বিক্রি করে এই পয়সা কামায় এটা অজানা বিষয় করে এই খবরে তো পড়াচ্ছে তার সফর করে ইসলামের বিধান দেখেন এমনকি হজ ফরজ এলো মাহারাম না থাকলে সে কি করতে পারবে না হজ করতে হবে এদেরকে বল হয়েছে ঘরে বসে জীবিকার দায়িত্ব তাদেরকে দেয়নি আল্লাহ তালা আদম আলাইসলামকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইছে তখন বলছে যে এখানে তো ভেস্তে তো খাইতে তুমি কি প্রস্তুত খাবা আর দুনিয়ার মধ্যে তোমরা দুইজন জান্নাতে খুব কি ফুলা মিনহা রগাদান তোমরা দু যেখানে ইচ্ছা সেখানে খাও দুজনের জন্য আমি কিন্তু যদি থেকে বেরিয়ে যাও দুনিয়াতে যদিও কামাই করে খেতে হবে কামাই ছাড়া সেখানে আর কি করবে না খাবার হবে না উপার্জন করে খেতে হবে উপার্জনের জন্য সম্বোধন করছেন জনকে না কয়জন কেজন বের করে দিল জনকে আর উপার্জনের কষ্টের কথাটা উল্লেখ করলো কয়জনের সাথে একজনের সাথে এরপরে স্বামীর বাড়িতে এসে গেলে সব দায়িত্ব কাক আমরা কি করছি ছাগল রে আমরা কি করছি হালের সাথে বলদের সাগার লাইনটা দিচ্ছি সাগল দিয়ে হাল চাষ কর। ইসলামের হুকুম তলোকা কিন্তু মহিলাকে তো কি পাইনা কাজ পাইনি সে কাজ পেলে টাকা পায় টাকা পেলে স্বামীরে মন তো কাজ যাই হোক বিশৃঙ্খলা তো হোক ওরা তো এগুলি সূক্ষ্ম ভাবে মুসলমানদের মেয়েদের করছে আর এই শয়তান মুসলমানগুলি শাসকগুলো এগুলো এগুলিকেই বাস্তবায়িত করতেছে ওদের গুলো আমি করে এদেরকে বিদেশ করায় পয়সা উপার্জন আর মা বাপগুলি অবদিন হইতে বেগাই রেতেছে জানে তারপরে ওই দিকে এটি কোন ধরনের মুসলমান চিন্তা করে দেখে শরীয়তের হুকুমের তো তাদের তকা নাই নিজের সন্তানটা পর্যন্ত এই পরিমাণ তার পর্যন্ত এই পরিমাণ ধরো দিন ওগুলো গিয়ে গিয়ে এমন পর্যায় হয় যে তাদের যৌনাঙ্গ জখম হয়ে যায় ওরা ক্যান্সার আক্রান্ত হয়ে যায় জীবন তাদের অতিষ্ঠ হয়ে যায় এক ভাই ওইদিন দিন বলতেছিলেন সৌদি আরব ছিলেন একটা মহিলা বাড়িতে পাসতালা করছে বিদেশ গিয়া পয়সা কামায় বাড়িতে কি করছে একটা পুরুষ পয় কামাই করতে পারে কেউ সৌদি আরব গিয়ে চাকরি করে বাড়িতে পাসতলা করতে পারছে শুনছেন জীবন জীবনে শুনছেন এই মহিলা বাড়িতে পাসতলা করছে বাড়িতে পাঁচতলা করছে ঠিকই কিন্তু ওর জনাঙ্গে মৃত্যু দেখে না পরে আত্মীয় স্বজন ওরা কিন্তু মৌ যে থাকতেছে আর হ্যাঁ ওখানে কি করতেছে তার জীবন শেষ এটা এক দুইটা এইভাবে প্রকাশ করছে প্রকাশ ব্যাপকভাবে আসে এই পরিমান মহিলা শ্রমিক দিতে হইবে আমাদেরকে শৈতনগুলির এই অবস্থা এখন বাংলাদেশ থেকে আমরা দুই লক্ষ পুরুষ শ্রমিক নিব কিন্তু এক লক্ষকে মহিলা শ্রমিক দিতে পুরুষের ভিসা ছিল আল্লাহ পাখের সাহায্যের ওয়াদা ছিল এখন পবিত্র থাকতো সে কষ্ট হইলে পবিত্র কি কোথায় জানি দেখলাম কালকে লেখা যে ওই আর পবিত্র বেদনা সুখের চেয়ে অনেকটা বেদনা যায় এই সুখ না শুধু যে ইস্যান নির্যাতিত হচ্ছে তা আমার শারীরিক ভাবেও অনেক পরিশ্রম কর্মক্ষেত্রে অনেক পরিশ্রম করেন আমাদের প্রতি আবেদন কি আমরা কি করতেছি জমে বসে আমরা কি করতেছি আমরা তো জমে বসে আছি আমরা তো সেই পথেই দৌড়াই দৌড়াইতেছি তাহলে পার্থক্যটা আমরা কি ইসলামের পথে হাঁটতেছি আমরা কি চিন্তাটা কি যেভাবে আমরা চিন্তা ভাই কিছুটা আমাদের বুঝে আসতে সেইভাবে কি আমাদের জীবন পরিচালিত সৃষ্টি করলেন তোমাদেরকে বের করাই হয়েছে মানুষের জন্য আসলে আমরা বের হয়ে এখন আমরা বসে আছি বের হইনি আল্লাহর পক্ষে কিভাবে সে প্রতিদানদের জন্য সা তার কি করেছেন যে প্রশস্ত তার রিজিক কাদের জন্য দিলাম আমি আর একটা পৃথিবীর ইতিহাসে আল্লাহ তালা কি করছেন বাস্তবায়িত প্রতিষ্ঠিত করে দিয়েছে তা আমরা সেই পথ ছে সম্মানের পথ ছেড়ে দিয়েছি রাসুসামের পথ ছে সাহাবাই কালামের পথ আমরা ছেড়ে দিয়েছি আমরা এখন এই কুকুরদের পথ নিজেদের জন্য কি বানিয়েছি আদর্শ বানিয়েছি দুনিয়ার কুকুরদের দুনিয়ার গোলামদের যারা আমাদের কি হওয়ার কথা ছিল গোলাম হওয়ার কথা আসলে সম্মানের জীবন এটাই হত্যা করে নিহত এটা হল ইজ্জতের পথ সম্মান এই জন্য দেখেন অন্যায় ভাবে যারা অস্ত্র ধরে তাদেরকেও দুনিয়াতে বাহ্যিক কি দিতে হয় সম্মান তার প্রতি ভক্তি থাকে না শ্রদ্ধা থাকে না কিন্তু জাহেরি সম্মান তাকে না দিয়ে কিনে সম্মানের বস্তু তার হাতে আছে যথার্থভাবে না থাকার কারণে তা সে সম্মান শ্রদ্ধা পায় না কিন্তু শক্তিটা থাকার কারণে সেনাবাহিনী তাদের হাতে এই জন্য তাদের নেত্রীকে আপনি গিয়া কি বলেন না পাগরি নিয়া নিয়া তাকে গিয়া হয় আপনার বড় বড় হুজুররা তাকে গিয়া মাননীয় বক্তা হয় তার এক একজন আলেম একজন বুজুর্গ আল্লাহর বন্ধা আল্লাহর প্রিয় ব্যক্তি সম্মান দেখাতে পারে যখন প্রশংসা করা হয় আল্লাহর আরো কেঁপে ওঠে এত জঘন্য অপরাধ ফাঁসেক্রে প্রশংসা করা আর এইগুলি ফাঁসেক মোরতাদ জিন্দিক মূলহের এইগুলোর প্রশংসা করতেছে আল্লাহর প্রিয় হওয়ার দাবিদার ব্যক্তিরা এরা ইসলামের জন্য কতটুকু অবমাননার বিষয় ইসলামকে কত বে ইজত করা হইতেছে আল্লাহকে কতটুকু অসম্মান করা হইতেছে মা কাদার উল্লাহ হাক কাকাদিহি আল্লাহকে যেমন মর্যাদা দেওয়ার তারা কি করে নাই দিতে পার দেয় নেই মর্যাদা ইহা রবিকালিমারিম রবের ব্যাপারে কিসে তোমাকে ঢোকায় ফেলে রেখেছে সেই মহান রবের সেই বড় রবকে বাদ দিয়ে তাদের এই সমস্ত পচা গান্দা দুর্গন্ধয সেই রবের আসনে বসে গেছে যে আচরণ রবের সাথে দেখান রবের প্রিয় হয়ে সেই রবের প্রিয় হয়ে এই রবের এই শত্রুর সামনে এইভাবে গিয়ে নত হচ্ছে তার সম্মান থাকতেছে আরে আরবের লোকগুলির কি গাই রাচ্ছে রাসুল সাল্লাহ আসে আমার দুনিয়াতে আসার আগে শুধু একজন সর্দারের কি দুই গ্রুপ প্রায় শত বছর কি ইস্যুর কারণে যুদ্ধ হয়েছে দুই গ্রুপের মধ্যে মারামারি কাটা কাটি আর আল্লাহ প্রিয় বান্ধা দাবি করে পাগড়ি মাথায় নিয়ে ধারি নিয়ে কোরআনের শব্দগুলো বুকে নিয়ে কোরআনের অর্থ তফসিল এইগুলোর প্রবক্তা হয়ে আল্লাহর এই ধরনের জঘন্য শত্রুদের কাছে গিয়ে নত হওয়া এটা আল্লাহর শানের কতটুকু অবমাননা বলেন আল্লাহর রসুলের গুস্তাকদের বিরুদ্ধে আমরা সুচ্ছার হব কি আল্লাহর সে আর অবমাননা তো আমাদের নিজেদের দ্বারা হচ্ছে এর দ্বারা কি আল্লাহর প্রতীকগুলোর আল্লাহর দিনের নিদর্শনগুলোর অপমান হচ্ছে না আল্লাহর দিনের নিদর্শনগুলো আমি ধারণ করে আল্লাহ শত্রুদের সামনে যখন এইভাবে নত হই তখন কি আল্লাহর দিনের ইজ্জত হয় না বে ইজ্জতি হয় অনুভূতিটা পর্যন্ত আমাদের থেকে হারিয়ে গেছে আমার অবস্থান অবস্থানকে আমার টিকিয়ে রাখতে হবে আদর্শ যতই আমি ছাড় দিই সমস্যা মনে করি অথচ আদর্শ টিকিয়ে রাখতে গিয়া বাহ্যিক অবস্থান যত লাঞ্ছনার করা যায় গোপন করা যায় যত বেশি কি করা যায় এটা এই কাম্য ছিল রাসুস আসলাম দিনের ব্যাপারে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে গিয়ে নিজেকে প্রকাশিত রাখতে গিয়ে দিনকে কি করতেছি আমাদের কার্যক্রমের মধ্যে সাহাবাহিক কার্যক্রমের মধ্যে গোপনীয়তা আর প্রকাশতার ক্ষেত্রে আচরণটা হলো এটা আর আদর্শকে টিকিয়ে রাখতে গিয়ে সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত রাখতে গিয়ে নিজেকে বাড়ি ঘর করছেন নিজেকে গোপন করছেন না করেন নাই করছেন আর আমরা আদর্শকে গোপন করে সত্যকে গোপন করে দিনকে গোপন করে আমরা নিজেদের বাহ্যিক অবস্থানকে কি করতেছি টিকে রাখতেছি আর বলতেছি এটা দিন মাদ্রাসা থাকলে দিন থাকবে করতে আমার বাহ্যিক অবস্থানে যদি আমি না থাকি আমি যদি আন্ডারগ্রাউন্ডে চলে যাই আমি যদি গোপন হয়ে যাই দিন রক্ষা করবে কে দিনের এই দ্বারা আমার কি দিন রক্ষা হইতেছে তোমার দ্বারা কি দিনের চর্চা হইতেছে যেখানে দিনের পরিপূর্ণ কথাগুলো বলা যায় না দিনের প্রতিপূর্ণ কথাগুলি তুমি বলো না সত্যটাকে সত্য হিসাবে প্রকাশী করতে পারে না তাহলে মানুষ তোমার দ্বারা কি মেসেজ পাইতেছে আম জনসাধারণ সাধারণ সাধারণ কোটি কোটি মানুষ যাদের লেখা পড়া নাই তারা কি মেসেজ পাইতেছে তারা সত্যটার জীবনেও জানতেছে তারা এই সমস্ত শাসকদের কুহুরিগুলোকে বুঝতেছে তুমি তো ওদের উল্লেখ করতে সাহস পও না কোটি কোটি মানুষ তোমার তারা কি হচ্ছে কোটি কোটি মানুষ মনে করতেছে সঠিক আছে এদেরকে সম্মান করে কারা বড় বড় ব্যক্তিরা বড় বড় আলিম সুতরাং এরা ভালো আছে না হইলে তোমার একার নিজের সুযোগ সুবিধাকে টিকিয়ে রাখার জন্য কি করছো তুমি কোটি কোটি মানুষকে ফেতনার মধ্যে ফেলেছো আর যদি তুমি সত্য কথারা বলতে হয়তো তোমাকে হত্যা করে দিত ফাঁসি দিয়ে দিত কিন্তু কোটি কোটি মানুষ মেসেজ পাইতো কি যে এরা বাতিল আর তিনি হকের উপর ছিলেন হক হল সেটা যেটা তিনি কি করেছেন ইসলাম গ্রহণ করে গেলেছে সেখানে ঘটনা কি ছিল এক ব্যক্তি বাদশাহ বলে দিয়েছে যে আল্লাহর নামে আমাকে তুমি হত্যা করতে চাইলে হত্যা করতে পারবে না তো হত্যা করতে পারবে আল্লাহর নামে যখন সে নিহত হয়েছে ঠিকই মানুষ বুঝেছে যে আল্লাহই সে শক্তিশালী জীবন দিয়ে আল্লাহ তালার শক্তিকে কি করে গেল মানুষকে দেখায় গেল আর মানুষও কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে আদর্শ তো ছিল এটা আর আমরা নিজেদের এই বাহ্যিক জল উষ্ঠিক রাখানোর জন্য তার একটা কবিতা আছে এটা যে আমরা আমাদের দুনিয়ার চাদরটাকে জুরা তালি দিতেছি ঠিক করতেছি আমাদের দিনের চাদুটাই চাদে কেটে এটার থেকে টুকরা এনে এনে আমরা যে শূন্যতা আছে এটারে কি করতেছি পূরণ করতেছি না ভিটামিনা আমাদের দিনকে টুকরো টুকরো করে দুনিয়াকে আমরা কি করতেছি সংশোধন করতেছি দুনিয়াটাকে ঠিক রাখতেছি পরিণতি কি দিন তো নগদে আমি নষ্ট করে দিলাম দিন কি করলাম নগদে বর্তমান কিন্তু যেটা ঠিক করলাম এটা কয়দিন কিন্তু কতদিন টিকবে দুনিয়া টিকবে না কি পরিমাণ ক্ষতিগ্রস্ত উচিত কি ছিল দুনিয়াটা ধ্বংস হতে দিয়ে দিনটা কি কি করা যতটুকু দুনিয়া রক্ষা করা যায় দিনকে হেফাজত পরিপূর্ণ করে আমরা করতেছি কি উল্টা এই ধোকার মধ্যে নিজের ওপরে আছি আর জাতিকেও ধোকা দিচ্ছি আর বলতেছি আমরা সংশোধন আমরা অ্যাসলা করতেছি এসলা করতেছে ঠিকই দুনিয়ার এসলা করতেছে দিন ধ্বংস আমাদেরও স্থবির হয়ে বসে থাকার কিনে যে যত বেশি উন্নত জীবন লাগত কোন ব্যক্তির শ্রেষ্ঠ জীবন হল রজুল আনান আল্লাহর পথে ঘোড়ার লাগাম সে ধরে রেখেছে প্রস্তুত সামিয়া। কোনো ভয়াবহ সংবাদ শুনে যুদ্ধ লেগে গিয়েছে হেঁটে যায় না হামাগড়ি ঘোরা নিয়ে উড়ে চলে যায় তার প্রস্তুতি এখন সেখান সেখানে চায় দ্বিধাদন্দে জড়িত হয় বিভিন্ন ধরনের এই জাজ পড়ে কি করে ওড়ে ছুটে যায় ছুটে গিয়ে কি করে ইয়াতুল মাঝান্না মৃত্যুকে তালাশ করে মৃত্যু যেখানে হওয়ার প্রবল সম্ভাবনা আছে সে জায়গায় গিয়ে এর নাম আল্লাহ রাস্তা যেখানে মৃত্যু হওয়ার কি আছে প্রবল সম্ভাবনা আছে ফিরে যাওয়ার সম্ভাবনা ফিরিতে আসার সম্ভাবনা কম মরা সম্ভাবনা কি বেশি এর নামইল কি আল্লাহ রাস্তা যে আল্লাহ রাস্তায় সে মৃত্যুকে কি করে খুঁজেছি দখল স্বাভাবিক না আল্লাহ রাস্তা ছিল সেটা যেটার কার্যক্রমের মধ্যে কি আছে মৃত্যুর সম্ভাবনা গেলেই হয়তো একতলু নব তালু মারবে মরবে কাজই মারা মারা শুধু মায়ের খাওয়ার মধ্যে কোনো কি নাই আমরা নিরীহ হয়ে আমি যদি কি হই নিরীহ হয়ে গর্ভবতী গরু হই বাঘে আমাকে দয়া করবো গর্ভবতী গরু এটারই স্বীকার করো আমাকে আমরা এখন এই নিরীহতা দেখায় করুণা ভিক্ষা করতেছি চাই দয়া চাই যে আমরা গর্ভবতী দয়া করে আমাদের কি কি করোনা আমি মনে গর্ভবতীর বেশ ধরলে আমি মনে কি বাগের আক্রমণ থেকে কি করবো সে মনে আমাদের দয়া করবে ব্যাপারে তারা কোনো সম্পর্ক কোন দায়িত্বের চুক্তির করে না তারা যদি তোমাদের উপর গিয়ে ভিক্ষা চাওয়ার ভিক্ষা পেয়ে তুমি বেঁচে যাবে এই আশায় বসে আছে আল্লাহর কথা বিশ্বাস হয় না নিজের এই কল্পনা বিশ্বাস জীবনের অধিকারীকে যে ঘোরার লাগাম ধরে রেখেছে ভয়াবহ সংবাদ শুনলে সেখানে কি করে ঝুটে যায় কি যায় যায়ু সেখানে কি করে উড়ে যায় উড়ে যায় আদিছে শব্দ এসেছে কি করে এর উপর আরোহণ করে সে উড়ে যায় সুটা কোন ধরনের সুটা কামনা করেছেন রাসুল সাল্লা সে আল্লাহর দিনের জন্য যুদ্ধের জন্য জেহাদের জন্য এইভাবে উঠতে থাকে উরার প্যাটার্নটা আমাদের পরিবর্তন হয়েছে আমাদের কাজের জন্য কি আমরা হাঁটবো না উড়বো আমরা কি আমরা হাঁটল উঠবো দূরের কথা আমরা তো পথে উঠে কি করতেছি আমরা আমরা কি করতেছি পথে উঠে কি করতেছি সময় ঘুমচ্ছি তাও আমাদের অভ্যাস সেটাই রয়ে গেল সাধারণ দুনিয়া দারদের সাধারণ সারা পৃথিবীর মানুষের যে অভ্যাস আমাদের অভ্যাসগুলো তেমনই রয়ে গেল এই ঘুমাই এই খাই এই চলি এই ফেরি গতানুগতিকভাবে করতেছি ধরি ধরতেছি এভাবে আমাদের জীবনটাও কি হচ্ছে চলতেছে আমরা অতিরিক্ত কি করলাম পথে উঠার দ্বারা পথের ভূ জলাত আমাদেরকে দেওয়ার দ্বারা অতিরিক্ত যে অনুগ্রহটা করলেন এর কি সুক্রিয় আদায় আমাদের দ্বারা হল আমরা সকালের ঘুম ছাড়তে পারি অথচ সকালের ঘুম এর কোনো ইয়া আছে না ইতিহাস আছে মুসলিমদের উন্নতির যুগে তারা সকালে ঘুমাতেন সাহাবান গরম সকালে ঘুমাতেন রাসু হাসম সকালে ঘুমাতেন রাত শুরু হয় কটার থেকে দুইটা তিনটার থেকে আর মুসলমানদের পরের দিন শুরু হয় কিসের থেকে দুইটা তিনটা থেকে অগ্রসর কারা আরে অগ্রসর কারা কতটুকু অগ্রসর মুসলমান আর আগামী দিন আগামী দিন শুরু হয়ে গেছে আর ওই লুকের দুনিয়া শুধু আজকের দিন মাত্র কি হলো বিশ্রামের সময় আসছে দুইটা তিনটা পাচ্ছে কারো তো আরো বেশি পাঁচটা বাজে তখন গিয়ে শুরু তার আজকের রাত ছিল চারটা তার দিন কি বারোটার আগে তো কোনোটার খিসে আগার আগের দিন শেষে যায় না আর একটা দিন শেষ হয়ে যায় কখন আসার পর আসার পর দিন শেষ নতুন রাত ছিল স্বাভাবিকভাবে যদি নয়টার সময় সাড়ে সময় ঘুমিয়ে যায় যদি একটা পর্যন্ত ঘুমায় দুইটা পর্যন্ত ঘুমায় কয় ঘন্টা ঘুমিয়ে সাড়ে নয়টার থেকে একটার সময় ঘুমাইলে পাঁচ ঘন্টা সূর্যের আলো পিছনে লাগুনের পরতেই হয় না উঠলে বলো তোর মতো সে ঘুম কি ইয়ার থাকে দিনের ঘুমকি ইয়ার তৃপ্তিদায়ক থাকে হলস থাকে শরীর ওই সময় ঘুম ভালো লাগে এটা মানুষের কাছে সকাল সকালবেলার ঘুম সবার কাছেই কি এটা সারা রাত নইন্দাল এটা পুরা চিরাচিরিতে নিয়ে যে সকাল সকালবেলার ঘুমকি লাগে এটা জীবনের জন্য মানুষের ইয়ার জন্য উন্নতির জন্য এটা কি উপকারী এটা তবে এটা নফসানি মানুষের একটা হা অন্তর্ভুক্ত এটা এটা মানুষের জন্য কি নয় উপকারী নয় এটা সবার সবার ভালো লাগে সবার ভালো লাগে একটা মুসলিমের দিন শুরু হয়ে যাবে কটা থেকে রাত্রে তিনটা থেকে আর এটা থেকে দুইটা থেকে এই সময় থেকে বরফত শুরু হয়ে যায় আল্লাহ তালা প্রথম আসমানের মধ্যে এসে কি করেন ডাকতে থাকেন ওই সময় আল্লাহরে বলে দেওয়া যে আল্লাহ আমার এই দরকার এইভাবে যার দিনটা শুরু হইলো আর যার দিন ওই সময় ঘুমন্ত আল্লাহ ডেকে চলে গেল আর খবরই হল তার দিনের বরকত সফলতা আর যে ব্যক্তি ওই সময়ে মঞ্জুর করায় আনিল সবকিছু যখন আল্লাহ ডাকতেছিলেন তার সফলতা সমান হবে উদাহরণ না এটা বাস্তবত আল্লাহ যে সময় ডাকতেছে সে সময় আমি পড়ে রয়েছি ঘুমিয়ে ফেরেস্তারা যে সময় আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নিয়ে ইন্না কোরআনের সময় মধ্যে ফেরেস্তারা উপস্থিত থাকে দেখে কোরআন তেলাউগুলো শুনে ওই সময় আমি নেই কি দিন শুরু হয়ে গেল আল্লাহ তালার রিজিক কালাসকরণের সময় এলো ফজিয়া সাল্লা তো ফান্তা শিরুর সময় এলো ফিলার আর এই সময় আমি আবার ঘুম কি বরকতের বিষয় আমার সাথে আছে কিভাবে বরকত হবে জীবনে তিনটার সময় ঘুমাইলাম বছরের সময় ঘুমাইলাম বছরের পরেও কি করতে থাকবে এগুলি কি ঘুমের সময় ছিল আমি তো ঘুমের সময় আজকে আবার এসব আর দিনের বেলা কাইলাক্ত কতক্ষণ দুইটা তিনটার দিকে যদি যান হয়তো একটা ক্লান্তি একটু অবসাদ আসবে দশটা এগারোটার দিকে সে তখন একটু কি করে নেব বিশ্রাম করে নেবে এটাও মধ্যে তোটুকু বিরতি দেওয়া এটাও কি একটা সময় সয়তা নিয়েছেন করে। আর কোনো একটা সময় বারোটার সময় যেগুলো নিজস্ব কিন্তু তাদের জীবনের এই আল্লাহর দেওয়া সৃষ্টিগত বিধানটাকে এইভাবে তারা কি করছে কারণ নিজেরা খুব সুখী শান্তিতে আছে অসুখ বিসুখ হাজারো কিছু দানা বেঁধে আছে আমরাও কি এগুলিতে আক্রান্ত না কেন আমরাও সহ্য করতে পারি না নিজে নিজেদেরকে কন্ট্রোল করতে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না এই গতানুগতিক যদি আমরা হয়ে যায় আমাদের দ্বারাও কোনো কাজ আমরা আমরাও যদি কি হয়ে যায় গতানুগতিক হয়ে যায় আমাদের দ্বারাও কোনো কাজ হবে না কোন নির্দিষ্ট অংশ থাকবে না সবকিছু আমার কি ওখানে একটা সুন্দর লেখা আছে পরিশ্রম প্রতিভাকে কি করে আর প্রতিভা মানে কি এটা আমার কনফুটের ভিতর তাই না যার যেই প্রতিভা আছে সেটা তার কনফুটের ভিতর না পরিশ্রমের দ্বারা যেটা কনফুটের বাইরে এটাও তো তার কি হয়ে যায় কনফুটের ভিতর হয়ে যায় না যেটা প্রয়োজন কিন্তু আমার কনফুটে নাই সেটার ব্যাপারে আমার কি করতে হবে পরিশ্রম করে আমার আয়ত্ত আনতে হবে দক্ষ হতে হবে আমার কনফুটের সাথে যদি আমার প্রয়োজন মিলে যায় তাহলে তো ভালো আর যদি না মিলে তাহলে আমি ভালো পারি দেখতে আমি নির্দেশগুলো যে নির্দেশনাগুলো আমাদের জন্য আসে সেইগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি অপরিহার্যজনক সেইগুলোর মধ্যে যদি আমাদের কমফোর্ট না থাকে স্বতঃস্পতা না থাকে যদি আমার সেই প্রতিভার বিকাশ না পারে চেষ্টা করে সেটাকে সেই অবস্থায় আনা দরকার না চেষ্টা করতে হবে যতক্ষণ না হয় তো চেষ্টা করে আর চেষ্টা করলে তো হয় না হয় না আল্লাহ প্রত্যেকের ভিতরেই সব ধরনের কিছু না কিছু যোগ্যতা কি করছেন দিয়ে রেখেছে সে যখন কোন একটা যোগ্যতা নিয়ে চর্চা করে তখন এটা তার মধ্যে কি ওঠে ফুটে ওঠে আর যেটা প্রয়োজন বেশি এটার যোগ্যতা আল্লাহ তালা বেশি দিয়েছে এটা পুরা পৃথিবীতে কোরআনকারী বাকি থাকা প্রয়োজন না প্রয়োজন এই জন্য কোরআনের হেফজের যুগ সৃষ্টিগতভাবে মানুষকে দিয়েছে বাইবেল ইঞ্জিল বেদ পুরাণ এগুলি বাকি থাকা জরুরি আছে কোরআনের একটা সাধারণ মজা দেখো পুরা পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা মুসলমানদের চেয়ে অনেক বেশি এবং শক্তি সামর্থ্য শিক্ষা দীক্ষায় তারা মুসলমানদের যে কি কিন্তু একটা ইঞ্জিনের হাফেজ কি করবেন না পাবেন না সারা পৃথিবীতে পাবেনের হাফেজ পাবেন তো দূরের কথা একটা সুরের হাফেজ পাবেন না পাবেন আর পুরানে কুটি না হোক লাখ লাখ লাখ লাখ তো হবে হাজার হাজার বললে ভুল হবে লাখ লাখ হবে বাংলাদেশে কি আমাদের দেশে জনসংখ্যা বেশি না এবং লাখ লাখ বলা যাবে তাই না হাফেজ কি বলা যা লাখ লাখ লাখ লাখ কোটি এই যে লাখ লাখ লোক হ্যাপ করতে পারলো তাও কি তাদের মেধার এই গঠন যোগ্যতা প্রশস্ততা এই সংরক্ষণ ক্ষমতাটা এটা কি আমার আপনার বানানো না সৃষ্টি কর্ত কোরআন যে স্রষ্টার পক্ষ থেকে মেধার সৃষ্টি সেই স্রষ্টার পক্ষ থেকে যে এর মধ্যে কোন সন্দেহ আছে এর দ্বারে বোঝা যে ওই মেধার সৃষ্টিকর্তা যিনি তিনি ওই গ্রন্থগুলোকে কি করে দিয়েছেন বাতিল করে দিয়েছে সেইগুলো কোরআনের সত্যতার জন্য আর কি মরজাজের দরকার আল্লাহর পক্ষ থেকে এটা বোঝার জন্য আর কি মরজেজের দরকার মেধা তো কারো কেউ নিজে বানায়নি না এখানে সন্দেহ আছে যে উমুক দেশের মেধাগুলো মানুষরা নিজেরা বানিয়েছে তাহলে মেধার মধ্যে এই যোগ্যতাটা যে এটা কি করা যায় বহস্ত করা যায় যারা কমিউনিস্ট নাস্তিক তারাও বলে যে নেচার প্রকৃতি যা প্রয়োজন তা কি করে কোরআনের প্রয়োজনীয়তা প্রকৃতি কোরআনে বলতেছে প্রকৃতি বলতেছে যে কোরআন প্রয়োজন কারণ প্রকৃতি কোরআন ওরা তো প্রকৃতি বলে আসলে কি প্রকৃতি না আল্লাহ প্রকৃতির সৃষ্টি করা এই নিয়ম সৃষ্টি করছেন কে আল্লাহ না নেচারের সৃষ্টি করত তাদের ভাষাও যদি বলা হয় তাহলে প্রকৃতি কেন পুরান হেফাজতের কি রাখলো সম্ভাবনা রাখলো তাহলে বোঝা গেল এটার কি আছে জরুরত আর হেবজের সম্ভাবনা কি করে না রাখেনা তাহলে বোঝা গেলো সেগুলি কি নেই জরুরি তাদের ভাষাই তারা বলে প্রকৃতি যেটা প্রয়োজন সেটাকে নিজের থেকে কি করে আবিষ্কার করে যোগ্যতা সৃষ্টি করে দেয় এটা তাদের একটা কথা এই জন্য আসলে বিষয়গুলো আমাদের পড়তেও হবে নিজেদের সময়গুলো যেন পড়া এবং দাওয়াত এই দুইটার মধ্যে কি হয় ব্যবহার কীতাল তো বিশেষ করে গিরিলাদের তো এটা হলো শতদিনের পর একটা এটা তো আঘাত গ্রিলাদেরটা কোনো অসস্ত্র সরাসরি সশস্ত্রের মোকাবেলা সশস্ত্রের মোকাবেলা এটা তো অস্ত্রের ব্যবহার আছে কিন্তু কিভাবে সম্পূর্ণ কৌশলের অস্ত্র হিন যুদ্ধ না এটা অস্ত্র সহজ যুদ্ধ কিন্তু অস্ত্রটাকে ব্যবহার করবে রাজনীতিক রাজনীতি ইয়া অনুযায়ী দূরদর্শিত অনুযায়ী এটা অস্ত্রের মাধ্যমে রাজনীতি অস্ত্র শূন্য রাজনীতি না এতটুকুই পার্থক্য বাকিটা সম্পূর্ণটাই গিরিলা যুদ্ধ সম্পূর্ণটাই কি একটা রাজনীতির খেলা খেলা দিয়ে আর শক্তিকে সরাসরি সামাজিকভাবেকে বুঝতে হবে যে গেরিলা যুদ্ধের এই প্যাটার্ন মধ্যে আমাদের অস্ত্রের ব্যবহারটা কোন পর্যায়ের হবে আর আমাদের কাজটা কি কাজটা হলো নিজে সমৃদ্ধ হওয়া পড়া এবং দাওয়াত ছুরি দিয়ে মানুষের সাথে জনমানুষের ভিতরে এই বুঝগুলি গুলি দিয়ে দাও আখের বোঝ না হলে জীবন দিয়ে এই সমস্ত পিছনে কি করবে না মানুষ যখন যান জীবন দিয়ে এই সমস্ত শাসন ব্যবস্থার পিছনে লাগবে তখনই গিরিলারা কি হবে সফল হবে এদের পিছনে লাগবে কেন এরা আখের বিশ্বাস নাই আখরাতের হাতের চিন্তা নাই এখন এই ব্যক্তি দুনিয়ার তো কিছু সুবিধা এই সমস্যা শাসকদের ঝুঁকি নিতে বাচ্চার জন্য সে জীবন দিতে প্রস্তুত না ঝুঁকি নিতে প্রস্তুত না তাহলে এই লোক দিয়ে আপনাকে রিলার যুদ্ধ সবাই হইতে পারবেন এই লোকের এমন একটা অবস্থা হইতে হবে যে আপনাকে সে ত্রাণ মনে করবে সে মনে করবে আমার জান্নাত আমার কি হবে না এই ধরনের একটা আবহাওয়া যখন সাধারণ জনগণের মধ্যে এসে যাবে যে তারা আমাদেরকে আল্লাহর শরীর থেকে বঞ্চিত করে জান্নার থেকে কি করতেছে বঞ্চিত আমাদেরকে জাহান দিকে কি করতেছে ধাক্কায় দিতেছে এই লোকগুলো আমার সবচেয়ে বড় শত্রু এদের মোকাবেলা যারাই করবে তাদেরকে আমরা কি করব সহায়তা করবো সর্বতভাবে এই মানসিকতা গুলো জনসাধারণের ভিতর যতক্ষণ না বসাতে পেরেছি আমরা ততক্ষণ পর্যন্ত ঘেরিলার যদি কী হওয়া যাবে না সফল হওয়া যাবে জনসাধারণের ভিতরে এই বোঝটা ঢুকামো জনসাধারণের মধ্যে যারা বিশেষ ব্যক্তি আলিমুলকেও বোঝটা দেওয়া গেছে যারা দিনদার তপ্কা আছে বিভিন্ন এদেরকে ওই পরিপূর্ণ দিতে পারে এর জন্য আমাদের কি পরিমাণ লেখাপড়া দরকার এবং কি পরিমাণ চেষ্টা তদবির দরকার কি পরিমাণ দৌড়ঝাপ দরকার এখানে খালি আমরা আস্তে রিতে গিয়া অপারেশন করে ফেলব এটা কাজ এই কাজগুলো মূল সে আস্তে অপারেশনটা এখানে কাজী বানাতে হলে এই কাজগুলো আমাদের করতে হবে এই ধরনের যদি জনমান্য শূন্য জায়গায় অজপরা গায়ে এই ধরনের জায়গার মধ্যে যদি চর্চা করে প্রতিষ্ঠিত হওয়া যায় একটা কে একটা কাহের সদস্য এই গোপনে গোপনে থাকে হলেও তারা কার সদস্য এখন আসাহাবে সদস্য গুহায় যাওয়ার কারণে তারা না হক হয়ে যায় না হক হয়ে গেছে এখন আল্লাহ সেই গুহার একটা পরিস্থিতি পুরা পৃথিবীর মধ্যে রেখে দিয়েছেন বিভিন্ন অঞ্চলে যে অঞ্চলগুলোতে প্রকাশ্য প্রকাশ্য মুজাহিদরা প্রতিষ্ঠিত হয়ে গেছে কাফের রা তাদেরকে শেষ করতে পারছে না সেই অঞ্চলগুলোর অবস্থান এসে গেছে পুরা পৃথিবীর বিকল্প নেই মানুষের জন্য তোমাদেরকে বের হচ্ছে নিজে সমৃদ্ধ হওয়া ইলমে আমলে এরপর এটা মানুষের মধ্যে কি করা ছড়া আসলে মূল আমাদের এটার জন্য আমরা ঘুমাবো না ধরে এখন ধরেছি ধরে নিয়ে গিরিলা যুদ্ধের শুরু যুদ্ধের নামটা কি আমলে সমৃদ্ধ হওয়া আর লোকদের মধ্যে কি দেওয়া ছড়া সম্ভাব্য লোকগুলোকে খুঁজতে থাকা সারা দিন খুঁজবো আমি ব্যর্থ হইল নোয়াল ইসলামের মতো যদি সাড়ে নশো বছর খুঁজার পরেও দিনে রাতে প্রকাশ্য প্রকাশে একটাও আমি কি করি না পাই নোয়াল ইসলাম আল্লাহ নবী পেয়েছেন আমি যদি তো নবী না উল্টোটি থাকাই আমি যদি না পাই দুনিয়াতে কিছু না পাই তাহলে কি ব্যর্থ না ব্যর্থ না ব্যস্ত ব্যর্থ চূড়ান্ত সম্ভব মহান পুরস্কার আমি তাকে কি করবো সে নিহত হলেও সে কি করে নাই মরেনা নাই যারা যারা মরতেছে তারা সবাই মরে যাচ্ছে না এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার টফিক কিছু ব্যায়াম চালু রাখা চাইলে রক্ত চলাচল ইয়ে থাকলে নিজেদের সুক্ষ নিয়মিত থাকলে বললেন না পরিবর্তন হয় কোষের ভিতরে যদি অক্সিজেন মানে তার খাবার ঠিকমতো না তো ধীরে ধীরে কেয়া যায় মরে যায় পরিবর্তন হয় ব্যায়ামের মাধ্যমে যখন হাঁপাতে থাকেন আর ঘামতে থাকেন সূক্ষ্মভাবে ওই সেখানে সূক্ষ্ম কোষগুলিও তখন কেয়া হয় নরে চলে যায় অক্সিজেন শরীরের প্রবাহটা সেখানে গিয়ে ধাক্কা লাগে